আমি তোমাদের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সালাদ সম্পর্কে অধিক স্মরণ রেখেছি আমি তাকে দেখেছি সালাদ শুরু করার সময় তিনি তাকবীর বলে দু হাত কাত বরাবর উঠাতেন আর যখন রুকু করতেন তখন দু হাত দিয়ে হাটু শক্ত করে ধরতেন এবং পিঠ সমান করে রাখতেন অতপর রুকু হতে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াতেন যাতে মেরুদণ্ডের হাড়গুলো স্ব স্থানে ফিরে আসত অতপর যখন সাজদা করতেন তখন দু হাত সম্পূর্ণভাবে মাটির উপর বিছিয়ে দিতেন না আবার গুটিয়েও রাখতেন না এবং তার উভয় পায়ের আঙ্গুলির মাথা কিবলামুখী করে রাখতেন যখন দুরাকাতের পর বসতেন তখন বাম পা এর উপর বসতেন আর ডান পা খাড়া করে দিতেন এবং যখন শেষ রাকাতে বসতেন তখন বা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর বসতেন লাওস রহমতুল্লা আলহি ইবনু আতাহ রহমতুল্লা আলহী হতে আদিসটি শুনেছেন আবু সালিহ রহমতুল্লা আলহি লাওস রহমতুল্লা আলাহী হতে উল্লু কাফরিন বলেছেন আর ইবনু মুবারক রহমতুল্লা আলহি মো ইবনু আমর রহমতুল্লা আলহী হতে উল্লুন কাফরিন বর্ণনা করেছেন